আসসালামু আলাইকুম রহমাত নাকি জন্য আপনি প্রশ্নটা করছেন আগে আগে থেকে আসলে প্রশ্নটা হইতো না কারণ এটার উপর আমরা অনেক আলোচনা আজকে দশ বছর আলোচনা আছে আর একটা আমাদের ওয়েবসাইটে একটা খা পাবেন আলাদা একটা এই একটা উপরে আছে ইসলামেট সম্পর্কে বিলি সম্পর্কে হারাম এবং এগুলো হারামের ব্যাপারে পৃথিবীর যতগুলা মাইকার আছেন যারা কোরআন সুনার আলেম তারা সবাই পতোয়া দিয়েছেন যে এটা হারাম এটা কবিরা তো সুতরাং এটাকে মাক্রো বলে আমরা এই জন্য তারপরে ইমাম সাহেব যদি বলে যে এগুলো হারাম ইমাম সাহেবের চাকরি থাকবে এজন্য জন্য ইমাম সাহেব একটু কৌশল করে বলে যে এগুলো মাকরু একটু হালকা করে কিন্তু আসলে এগুলো মাকরুনা এগুলা হারাম এবং এগুলা হারামের ব্যাপারে অসংখ্য দলিল আছে আল্লাহ সরাসরি পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী বলছেন যে এগুলা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এর মাধ্যমে অর্থের অপচয় শারীরিক অপচয় সামাজিক ক্ষতি আছে পারিবারিক ক্ষতি আছে অসংখ্য ক্ষতি এর মধ্যে নিহিত আছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলেন নাই যে এর মাধ্যমে উপকার আছে এটা কেউ বলেন না তাহলে সম্পূর্ণ ক্ষতিকর একটা জিনিস এটা তো অটোমেটিক পতোয়া লাগে না এমনি ইসলামে হারাম যে জিনিস ক্ষতি করে জিনিস ইসলামে হারাম এটা হারাম এটা এটা ঠিক নয় তবে মানে অনেক ফকের আপূর্বেকার যুগে দেখা যেত যে হারামকে মাঝে মাঝে মাকর বলতেন মাকর বললে বুঝতে হবে হারাম ইমাম আবু হানিফা রহমতল যদি কোন জিনিসকে মাকরু বলেন বুঝতে হবে যে এটা হারাম কারণ তারা হারাম শব্দটা সহজে উচ্চারণ করতেন না কিন্তু আমাদের বর্তমান সমাজের এটা বুঝে না মনে করে যে মাকি ছোট হালকা আর মানে এগুলা খাইলে নামাজ নামাজ হবে না বিষয়টা ঠিক না মানে নামাজ আলাদা আবাদত সেটা আলাদা ওইটার জন্য তার গুণা হবে কিন্তু সে সলা আদায় করবে সলাৎ হবে এটা আলাদা আবাদত সলাত আদায় করলে আল্লাপাক সলাতে জাদা দিবেন ওইটার জন্য আল্লাপাক গুণা দিবেন